وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الحمد لله رب العالمين والعاقبة للمتقين আমরা এসেছি গত সপ্তাহে যেখানে থেমেছিলাম তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন সপ্তম আসমান থেকে শেষ করে সিদরাতুল মুন্তাহা শেষ বড়ই গাছ মানে আছে ওইখানে পৌঁছার পরে এর আগে তিনি জিব্রলা দেখলেন ওনার ছয়শ পাখা কি আসেন সেদিন পরে তিনি বলেন আমি দেখলাম জিব্রাইলাম তাকালাম যেহেতু আল্লাহর অনেক কাছে পৌঁছে গেছে আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার সান কে সামনে রেখে জিব্রঈ আলাহ সাল্লাম এমন হয়ে গেলেন ফৌজাদাহ কাল হেলসিলবালি মিনখাসিয়া একদম আল্লাহ হয়ে গেলেন মনে হল যেভাবে আছে পাটি পাটি চিনছেন পাটিটা শুকনো জিনিস এর মধ্যে কোন প্রাণ নাই তাই না শুকাই রা শুকানো গাছ থাকতে সবুজ থাকে তো এক্সাম্পল দিয়েছেন তিনি যে জিবরিল্লা তাকালাম মনে হয় তিনি শুকনো পাটির মতো অর্থাৎ ওনার ভিতরে আল্লাহর ভয়ে তিনি এমন হয়ে গেছেন যে নিজের অস্তিত্ব মনে হয় বিলীন হয়ে যাচ্ছে আল্লাহর শাহানের ব্যাপারে অনেক কাছে চলে গেছেন তো সিদ্ধাতুর মন তাহা আরো একদম নিচে অতঃপর কি ঘটলো সোমবা গাছিয়া তিলকা সিদ্দর সাহাবাত একখণ্ড মেঘের মতো কিছু এসে এই সিদ্দরা বড়ই গাছ এটাকে ঢেকে ফেলল আসলে এটা আল্লাহ নূরের ঝলিল আলহিসাম এটা দেখে জিবরিল আলাম একটি পেছনে চলে গেলেন আমার থেকে একসঙ্গে পাশাপাশি ছিলাম এখন উনি একটি পেছনে চলে গেলেন কারণ জিবরুল্লা সাল্লাম বুঝলেন ওনার যাত্রা এখানে শেষ ওনার আর সামনে কোনো অ্যাক্সেস নাই একলা হবে র সঙ্গে সালাম এরপরে নবী করিম সাল্লাম একলাই পৌঁছে গেলেন আরো উপরে এমন এক লেভেলে পৌঁছলেন সেখানে তিনি কলমের খসখসানি শুনতে পাচ্ছেন ফেরোজ তারা আল্লাহ তালার হুকুম যে তাকদীর যেটা লেখা হয় এটাকে আল্লাহ মাঝে চেঞ্জ করেন হুকুম দেন ওই লেখালেখির কাজ ওনারা করছেন কলমের কানে আসলো। এরপরে নবিকারি সাল্লা সাল্লাম বললেন এখানে আল্লাহ তালার সঙ্গে ওনার অনেক কিছু হলো সব বিস্তারিত আসেনি কিন্তু তিনি বললেন খুব সংক্ষিপ্ত আকারে বললেন আল্লাহ আমার কাছে অথবা কোরআন বিভিন্ন মেসেজ নিয়ে জিব্রাইল আল্লাহ ইসলাম এসেছেন সেগুলো ওনার মাধ্যমে হয়েছে এখন সরাসরি আল্লাহ তালার সঙ্গে ওনার ই ওই হয়েছে এখানে জিব্রাইল আল কোন মাধ্যম হিসাবে কাজ আল্লাখানে আল্লাহ আমাকে অনেক কিছু বললেন অনেক কিছু হুকুম দিলেন তার মধ্যে অন্যতম বড় হুকুম দিয়েছেন তিনি ওয়াক্ত নামাজ ফরজ করার হুকুম দিলেন দিনে রাতে কয় ও এখন পঞ্চাশ বক্তে নামা যদি আমাদের প্রতি ফরস থাকতে এখন কয়জনে পড়তে পারতাম আর টাইমটাকে তাহলে ঘন্টা একাধিকবার পড়া লাগতো বারো ঘন্টা যদি ধরে মিডিয়াম দিনের মধ্যে আর যদি এসব নামাজ রাতের দিকে নিয়ে যান আরো দুই ঘন্টা ধরেন চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টার মধ্যে পঞ্চাশ বক্তে পড়তে হলে কতক্ষণ পর পরে পড়া লাগতো তিন মানে সাড়ে তিন ওক্তের মত গড়ে তিন ঘন্টার মতো গড় নাকি কিন্তু আল্লাহ নিজে ফেসলা করেছেন একটা প্রক্রিয়ার মাধ্যমে তিনি যখন আল্লাহ তালার সঙ্গে ওখানে অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গেল অনেক কথা আল্লাহ তালা ওনাকে বলেছেন সব আমাদের কাছে রেওয়ায় আসেনি হা ই আল্লাহ ইয়া তিনি সংক্ষিপ্ত আকারে বললেন যে আল্লাহ আমার কাছে যা কিছু করার করলেন পঞ্চাশ সাক্ষাৎ হল নবীদের মধ্যে আলহাম ওনার কাছে যখন আসলাম বিদায় নিয়ে ওনার কাছে থেকে আবার তিনি আমাকে বিদায় জানাবেন বললেন বিমা উমের তা গেলেন তো বহু আল্লাহর সঙ্গে পার্সোনাল প্রতিদিন পঞ্চাশ আক্তকে নামাজ পড়ার ফরজের এই হুকুম আল্লাহ তালা দিয়েছে। তিনি বললেন মুসালাম শুনে কি বললেন এর জাইল আর আপনি মেহরবানি করে আপনার কাছে আবার ফেরত যান কারণ আপনার না উনি বুঝলেন কেমনি এটা আল্লাহ কেমনি বুঝলেন এক্সপেরিয়েন্স ওয়া ইন্দ্রাসা কাবলাকা আমি আপনার আগে উম্মদ কে করে আসছি আমার এক্সপিরিয়েন্স আছে তার জন্য আল্লাহকে দরখাস্ত কমানোর জন্য ইসরায়েল আসাদা বোন বনি কে ডিল করতে গিয়ে যে আমার কি কষ্ট হয়েছে জানেন উম্মাদ এত সহজে খাওয়ানো যায় প্লিজ ডান কমাইতে দেওয়ার জন্য দরখাস্ত দেন তিনি গেলেন কয়েক কমানো হল পাঁচ পঁয়তাল্লিশ পনেরো দশ পাঁচ পর্যন্ত কয়বার যাননি হলো হিসাব করেন বসে বসে মুসা আল্লাহাম বারে বারে ফেরত দিচ্ছেন হয় নাই আবার জান আবার যান আবার জান আবার না পাঁচ নং বার এবং আল্লা সঙ্গে সটল সার্ভিস দাদিতে আছি যা আসা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তালা বললেন ইয়া মুহদ এবার আমি করে দিলাম পাঁচ ওক্ত ইন্না হুন্না খামসু সালিনুল্লাহ সবই দিলাম যাবে খালি বুঝাই তবে আমি এই পাঁচ ওয়াক্ত ঠিক মতো পড়ে আচ্ছা তখন আমি পাঁচ ভক্তের খবর পেয়ে নবী করিমসাল্লাহ আসাল্লাম খুশি এবারে মোটামুটি বললেন তুমিন কথাই তো নয় বার গেছি কমাইতে কমাইতে পাঁচ বক্তে আমার আল্লাহ আনছে এখন প্লিজ আমার আল্লা লজ্জা হচ্ছে এর বেশি আমি আর যাইতে পারবো না মনে হয় আমার উম্মত এটা ম্যানেজ করতে পারবে তিনি আর গেলেন না নবী করিম সালাম বলেন নিয়ে আমি নিচের দিকে আল্লাহ মুর পক্ষ থেকে আওয়াজ আসলো আমি আমার উম্মত যে পঞ্চাশ ওক্তের ফরজের হুকুম দিয়েছিলাম তার পুরস্কার আমি ঠিকই রাখবো নেই আমি কমাবো না তবে আমি উমার থেকে হালকা করে দিয়েছি আমার এই বান্দাদেরকে হালকা করে দিলাম এখন আপনারা প্রশ্ন করতে পারেন তো আল্লাহ তালা তো মুসা আল্লাহ সাম থেকে বেশি জানার কথা তো আল্লাহ তালা পাঁচ রক্ত করে দিলে অসুবিধা কি হতো কেন এতবার নয়বার জার্নি করালেন এটার উত্তর কি বলেন আচ্ছা আল্লাহ তালার সঙ্গে একটা সুন্দর ভেরি গুড পয়েন্ট আরেকটা আসছে যে মুসা আল্লাহাম যে উম্মত কে ডিল করতে যে অনেক আছে উম্মত যে খালি তারা হতে চায় কথা শুনে না এগুলো নবী মহাম্মানিং পান হিম্মত হারালে চলবে না এটা আরেকটা পয়েন্ট পাওয়া গেল আরো আছে জি আচ্ছা আর একটা সুন্দর পয়েন্ট এসেছে যে আল্লাহ তালা চাইলে তো পঞ্চাশ ঠিকই রাখতে পারতেন কিন্তু তিনি আমাদেরকে রহমত দেখালেন কথাটা পয়েন্ট আসছে এটাকে একটু কমপ্লিট করা যায় এই সেন্সে যদি আগে আল্লাহ তালা পাঁচ দিয়ে দিতেন তাহলে ওর তো এটা সহজেই নিত পাঁচ কিন্তু পঞ্চাশ থেকে পাঁচ করার কারণে উম্মতের প্রতি কত এসান করেছে ফিলিং আসছে যে আল্লাহ করতে পারতেন তিনি অনেক দিয়ে আমাদেরকে আনলেন। তো আল্লাহ তালা আসলে বুঝাইতে চান যে তোমরা অল্প করলেও অনেক বেশি নেকি দেব আর যদি বলতেন পাশে তাহলে এই সমস্ত জানি হতো না আর আমরাও আল্লাহর কাছে থেকে কনসেশন পেয়েছি এইটা আর কোন বুজার কায়দা ছিল না এই একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তালা ইন অ্যাডভান্স জানেন যে তিনি পঞ্চাশ বলবেন শাসে মুসা আলাহ সাল্লাম আটকাবেন উনি আবার পাঠাবেন আবার দিয়ে দিয়ে পাশে যাবে এগুলোকে আল্লাহ তালা অ্যাডভান্স জানতেন না জানতেন কিন্তু একটা প্ল্যান করেছেন এইভাবে যাতে করে আমরা আল্লাহ তালার রহমতটাকে যে ভাই যেটা বলেছেন এটাকে রিয়েলাইজ করি যে আল্লাহ রব আলিন আমাদেরকে বেশি নেকে দিতে চান শুধু পাঁচ ওাক্তে নাকি দেবেন না এই জন্য পাঁচ ওয়াক্তের এই কে আমরা যেন না হারাই নবী করিম সাল্লা উম্মতকে পাঁচ ওয়াক্তের ফরজের জন্য কত নসিহত করেছেন মৃত্যুর আগে ইন্তিকালের আগে আমরা শুনব তিনি কিভাবে নসিহত করেছেন যে আসল্লা উম্ম ই সাকাতের হালতে বলছেন হে উম্ম নামাজ নামাজ নামাজকে খেয়াল করো নামাজকে যত্ন করো নামাজকে হারিও না ছেড়ে দিও না কিন্তু সেই উম্মতের আজকে মেজরিটি নামাজকে ছেড়ে দিয়েছে পাঁচ বক্ত পড়ে মেজরিটি এরপর আরেকটি হাদিস এসেছে নবী করিম সাল্লি সাল্লাম ওখানে আরো কিছু তিনি স্পেশাল ওনাকে দিয়েছেন আল্লাহ রাসুল্লাহ আব্দুল আর কে হাজি তিনি শুনেছেন নবী করিম সাল্লাম বলেছিলেন যে ওনাকে আরো তিনটি জিনিস দেওয়া হয়েছে মোট তিনটি স্পেশাল জিনিস দেওয়া হয়েছে তার মধ্যে একটা এই পাঁচ পাশ নামাজ এই ওর সালাত ফরো নামাজ তার আগে মেরাজ হওয়ার আগে নবী করিম সাল্লাহম কি নামাজ পড়েছেন পড়েছেন কিন্তু সেই নামাজটা ছিল দুই রাকাত করে এবং এই পাশওয়ের কোন খবর ছিল না রাতের নামাজ তাহলে এক নম্বর এই পাঁচ নামাজ দুই নম্বর হচ্ছে দুইটা লাইন আছে এইটা আল্লাহ তালা ওই সময় ওনাকে করেন ভ্যারি স্পেশাল মেরাজের সময় এটা দান করেছেন আল্লাহ তালা ওনাকে এবং এই দুটো আয়াত যদি কেউ শোয়ার সময় পরে শোয় তাহলে আল্লাহ তালা রসলাম কি বলেছেন কেফাতাহ এই দুইটি আয়াত তার জন্য কেফায়া হয়ে যাবে তাকে হেল্প করার জন্য রাত্রে জিন শয়তান এদের দুষ্টামি থেকে তাকে হেফাজত করার জন্য এনাফ হয়ে যাবে সকল অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর এই উন্মতের মধ্যে কেউ যদি না করে সেরেক থেকে একদম পিওর থাকে ক্লিন থাকে তাহলে তিনি সুসংবাদ দিয়েছেন তাদের অনেক বড় বড় গুণাও আল্লাফ করে এখন সেরেক কিভাবে থেকে বাঁচা যায় এই জিনিসটা ভালো করে জানতে হবে কিনা জানা দরকার আমরা তো তাফসির উপলক্ষে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চলে আসে কাজেই এই রেক থেকে কিভাবে করা যায় আমরা আমাদের আমাদের পরিবার পরিজনকে আত্মীয় স্বজনকে সেরেক থেকে রক্ষা করতে পারি তাহলে তাদের জন্য সুসংবাদ আসে হয়তো গুণা তো আমরা না করে থাকতে পারছি না কেউ আসে নিজে কোন গুণা হয় না কেউ নাই সবাই গুণা করছি কিন্তু সুসংবাদ আছে সেরেক না করে তাহলে আল্লাহ করে এই সুসংবাদ এরপরেও আল্লাহ তালা স্পেশাল খাস মেহরবানি করে হয়তো তিনি করে দিবেন যদি শেখ না করে এখন আসলো এই যে আল্লাহ তালার সঙ্গে কথাবার্তা হলো তিনি কি আল্লাহকে দেখেছেন কি না এটা নিয়ে কিছু দিমত হয়েছে ইমামদের মধ্যে মধ্যে সাহাবিদের থেকে শুরু করে পরবর্তী কিন্তু মেজরিটি মতামত হচ্ছে যে তিনি আল্লাহ তালাকে সরাসরি দেখেন নাই কথা হয়েছে খুব কাছে থেকে দুইজনে যেখানে জিবরিল আলাম ও ছিলেন না ওয়ান টু ওয়ান কথা হয়েছে কিন্তু তিনি আল্লাহ তালাকে দেখেন নাই কারণ কি জিজ্ঞেস করলেন মাসরুখ যে আম্মা নবীর বিবিরতা আমাদের কি মা যে মা নবী করিম সালাম কি আল্লাহকে দেখেছিলেন তুমি যে কথা বলেছ এই কথার কারণে আমার শরীরের কথাগুলো আমার চুলগুলো মনে যেন দাঁড়িয়ে গেছে খারাপ হয়ে গেছে খুব মারাত্মক কিছু ঘটে গেলে কি হয় শরীরের মধ্যে লমগুলো খারাপ হয়ে যায় ঠিকই না শিহরণ ধরে এত বড় কথা তুমি বললে আইন ফাকাদ খাদাম তিনটি কথা আমি তোমাকে বলি ভালো করে জানি না এই তিন কথার কোন একটা কেউ যদি বলে সেই মিথ্যা কথা বলে তুমি মনে করবা তিন কাজের কোনটা কোনটা মান ফাকাদ যে ব্যক্তি তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্ল আল সালাম তার রবকে দেখেছেন মে রাজের সময় এটা মিথ্যা কথা মনে রাখবাৎ অতপর তিনি কোরআনের আয়াত দলিল হিসেবে নিয়ে আসলে কোরআন আয়াতে কি লেখা আছে আমের একশো তিন নম্বর আয়াতে বাহু আয়ু দেরি আবে সর ওহু আল্লাহ তুই ফুল কোন চক্ষু তাকে দেখতে পাবে না দুনিয়ার মধ্যে এই দুনিয়ার জীবনে দেখতে পারে না হজম করতে পারবে না তিনি আল্লাহ সমস্ত তিনি অতি সূক্ষ্ম এবং তিনি সবকিছুর খবর রাখেন এই একটা দলিল আরেকটা দলিল কোরআনে পাখি আছে সৌরা সুরা সুরা এর একান্ন নম্বর আয়তে কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে তাকে তার সঙ্গে কথাবার্তা বলবেন ইয়ান তবে ওয়াহির মাধ্যমে ওই যে কথা হয়েছে মেয়েরাজ গিয়ে ওয়াহি সেটাও কারণ আল্লাহকে দেখেন নাই সরাসরি কথা হলেও এটা ওয়াহী। অথবা কাসা কাছাকাছি হলেও হেজাব থেকে গেছে ব্যারিয়ার থেকে গেছে পর্দা থেকে গেছে তাহলে এটা কয় নম্বর যে তিনটা জিনিসের খবর বললে বিশ্বাস করবা না এক নম্বর গেল তাই না এবং তিনি দলিল নিয়ে আসলেন আর দুই নম্বর তিনি বললেন ওমান হাদ্দার সাফি কাদ আর কেউ যদি বলে তোমাকে যে নবী মোহাম্মদ জানেন আগামীকাল কি হবে তিনি আল্লাহ তালা কে নিজে কোরআনে পা কে ওহিন আদিন করে নবী করিম সাল্লা সাল্লামকে লক্ষ্য করে বলেছেন লোকমানের চৌত্রিশেছে জানে না কেউ না কেউ জানে না আগামীকাল সে কি কামাই করবে কে কি অর্জন করবে এর মধ্যে নবী আছেন। তবে আল্লাহ আল্লাহাল্স কোন কোন জিনিস জানিয়ে দেন যেটা জানানো জরুরি মনে করে। আল্লাহ তাল না জানালে তিনি জানতে পারেন না কাজে কেউ দাবি করে নবী মোহাম্মদ গায়েব জানেন তাহলে মনে করবা এই লোকটা মিথ্যা কথা বলেছে তোমাকে তিন নম্বর আর কেউ যদি ওহি দিনের শরিয়াতের আনের কোন জিনিসকে লুকাইয়া রাখছেন বলেন নাই তো কাউকে কানে কানে প্রাইভেটলি বলে দিয়েছেন কেউ যেন জানতে না পারে এরকম কিছু যদি কেউ বলে থাকে সে মিথ্যাবাদী মিথ্যা কথা বলেছে তার দলিল তিনি আপনি তাবলিগ করেন বলে দেন পৌঁছিয়ে দেন আপনার কাছে আপনার রবের কাছ থেকে যা কিছু নাজিল করা হয়েছে যে সমস্ত কথা দিনের ব্যাপার আমি আপনাকে বলেছি ওয়াহির মাধ্যমে ওয়াহি মাতলু হোক ওয়াহি রাইলু হোক কোরআনের মাধ্যমে শরীয়তের কথা বলেছেন সবাইকে কিন্তু মারাফেতার কথা সবাইকে বলেন নাই ওটা আলী রাজ্য আহনকে কানে কানে বলেছেন উনি কানে কানে পৌঁছয় দিছেন এটা মারাফেতার তরিকা ছাড়া বাকিরা জানে না এরকম কথা শোনা যায় কিনা মাঝে মধ্যে এগুলো সব মিথ্যাবাদী কে বলছেন মিথ্যাবাদী এদেরকে আয়ফিউজ হয়ে গেছে একটা আয়াত নিয়ে সেটা হচ্ছে সুরা আর নয় নম্বর আয়াতে সেখানে কি এসেছে এই দুইজন একেবারে তীরের সঙ্গে ধনুক থাকে ধনুক চিনেন তীর ছোটার জন্য যে বউ আছে এটাকে ধনুক বলে লোকাল ল্যাঙ্গে কি বলে কি এই ধনুকের দুই মাথা এই মাথা এখানে আরেক মাথা এইখানে এর চেয়ে বেশি দূরত্ব অন না বলে যে এই দুইজন এত কাছাকাছি হয়ে গেছেন মনে হয় একজন ধনুকের এই মাথার দূরত্বে আরেকজন ধনুকের এই মাথার দূরত্বে আও আজ না বা তার চেয়েও আরো কাছাকাছি হয়ে গেছেন এই দুইজনকে এই জনের ব্যাপারে শহীদ হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা এবং জিবাই তারা দুইজন এত কাছাকাছি হয়ে গেছিলেন সিদ্ধাতের মনতাহায় যেখান থেকে এরপরে ওই সিদ্দরা কে একটা একখণ্ড মেঘের টুকরার মতো আল্লাহ নূর ঢেকে নিল তখন জিব্রাইল আলাই সালাম আর আগালেন না ওই যে দেখাটা হয়েছে কাছাকাছি সে তো জানা ছয়শ পাখা দিয়ে ওনার মণিমুক্তা খচিত পাখা ঝড় ধর করে পড়ছে মণিমুক্তি কেউ কেউ মনে করেছেন এই দুইজন আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাই ছিলাম এই তার ঠিক নয় এই ধারণা দ্বারা করেছেন এটা ঠিক নয় এখানে অধিকতর সহি কথা হচ্ছে যে জিবর ইসাল্লাম এবং মোহাম্মদ সাল্লা আল্লাহ তবে তিনি আল্লাহ তো অনেক কাছে হয়েছেন ঠিকই কিছু দেখেছেন কি দেখেছেন বর্ণনা করেন যে উনি যখন মেরা থেকে আসলেন বা মেরাদের পরে ঘটনা শুনলাম জানলাম পরে আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম তো রাসুল্লাহি সাল আলি সাল্লাম হাল রি তো আবুদার রা রানি বলেন আপনি কি আপনার রবকে দেখেছেন ডাইরেক্ট কোয়েশ্চন তাই না ডাইরেক্ট প্রশ্ন তিনি কি জবাব দিলেন এইটার মধ্যে সব ক্লিয়ার হয়ে যায় তিনি বলেন নুরুন আন্না আর সব তো নূর তিনি তো নূর এমন নূরের ঝলক আমি ওনাকে দেখবো কেমন আবার অন্যেরাতে আসে তিনি বলেছেন রাই তু নুর আমি নূর দেখেছি আমি নূর দেখেছি তাতে বোঝা গেল যে আসলে তিনি কিছু দেখেছেন সেটা কি নূর আল্লাহতালা নূরের তাজালি যেটা আছে এটা একটুখানি তিনি দেখেছেন কিন্তু এই নূরের তাজালির কারণে আল্লাহ আল্লাহতালার অস্তিত্ব দেখার মতো কোনো সুযোগ ছিল না এত পাওয়ারফুল নূর এবং নূরের একটি ঝলক যখন আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে দিলেন তোর পাহাড়ে কাল্লাম আল্লাহ মুসা থাকলিমা কথাবার্তা বললেন আর আল্লাহ আপনাকে কথা শুনলাম একটু দেখি আপনাকে তিনি যদি পাহাড়ের দিকে দেখো যদি পাহাড় ঠিক থাকে তাহলে দেখবা পাহাড়ে বোধহয় নুরের তাজাল্লি দিলেন খার মুসা সয় এটা সম্ভব না রা তু আবসার ওই যে আয়াত শুনলাম কোন চোখ আল্লাহকে দেখতে পাবে না ওই হাসরের ময়দানের আগে আখ আগে। আগে নবী করিম সালাম আল্লাহকে তার অস্তিত্বটা তিনি তার অবয়বকে তিনি দেখতে পাননি কিন্তু নূরের ঝলক দেখেছেন কাজে তখন বলা হয়েছে নূরুন আল্লাহ রাহু তিনি তো নূর আমি ওরা কে কিভাবে আবার আরেকা দিচ্ছে র এই তো নুরুন আমি একটু নূর দেখেছি এই দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই তাই না একটা কথা এটা কথার সঙ্গে সাংঘর্ষিক নয় পরিপূরক কমপ্লিমেন্টারি আল্লাহ দেখার প্রসঙ্গে এখানে চলে গেল তো আসল হচ্ছে যে মেইনলি আল্লাহ তালা তো কোরআন শরীফে বলে দিয়েছেন সুরা আল ইসরার বিগিনিং এ শুভা নাল্লা দি আস্তিদিন আয় মহান পবিত্র সে আল্লাহ যিনি রাতের বেলায় তার বাঁধাকে নিয়ে গেলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসাদ যা চতুর্শে আমি বরকতে ভরপুর করে দিয়েছি কেন মিন এই দিয়ে দিচ্ছে যে আমি তা আমার আমার নিদর্শনগুলো আমার অপূর্ব নিদর্শন তাকে দেখাতে চেয়েছি আমাকে দেখাতে চাই নাই এই অর্থ কি পাওয়া যায় যে আমাকে দেখানো যে আমাকে দেখবে এইজন্য নিয়ে আসি মেয়েরা আমার আয়াত দেখবে এই কথা আর ব্যাখ্যা করে দেয় না যে তিনি কি দেখেছেন অনেক আয়াত কুদরতের নিদর্শন দেখেছেন জান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন সিদ্ধান্ত মুন দেখেছেন অনেক কিছু দেখেছেন আয়াত দেখেছেন আয়াত অর্থ কি আল্লাহতালার কুদরতের ক্ষমতার নিদর্শন এগুলো দেখেছেন এগুলো দেখার জন্য মেয়েরা নিয়েছেন আল্লাহকে দেখানোর জন্য মেয়েরা নেননি? তাহলে এখানে আর কোন বিতর্ক থাকে না আল্লাহকে দেখানোর কথার এই ডিবেট এর পরে বা এই ডিসকাশনের পরে কাছে আসলেন সেখান থেকে তারপরে উনি কিভাবে আসলেন পরবর্তী আকসা অথবা জিবরিল আলাইসাল্লাম ওনাকে সেদার মনতাহা থেকে আবার রিসিভ করে বাকি জার্নিতে উনি সঙ্গ দিলেন আবার আসার পথে মেয়াদ শেষ হয়ে গেল এখন তিনি চলে আসছেন সকল আসমান পেরিয়ে আকসা এসে পৌঁছে গেলেন সুমার বড় আকা অতপর এই বরাক যে বেঁধে রেখেছিলেন ওই ওখানে একটা পাথরের যেখানে ছিদ্রের মতে আছে বরাককে সেখানে বাধা আছে আবার এসে বরাকের উপর সবার হলেন ইলা মাক্কা মক্কার দিকে রওনা করে দিলেন জিবরি আল ইসলাম ওনার সঙ্গী হিসাবে আছে সকালে ভোরের আগেই মক্কা শরীফে তিনি পৌঁছে গেলেন আসার পথে তিনি নামাজ পড়েছিলেন কিনা দুইটা কান্না যাওয়ার পথে পড়েছিলেন নবীদেরকে নিয়ে সেই ডিবেট আমরা শুনেছি কেউ কেউ মনে করেছেন আসার পথে কেউ কেউ মনে করেছেন যাওয়ার পথে দুই রকম রেওয়ায় এসেছে কিন্তু অধিকাংশ ইমামদের মতামতে যাওয়ার পথেই আসলে তাদের সঙ্গে নামাজ হয়েছিল এখন এই তো সাত আসমান জানি শেষ করে মসজিদ আকসা থেকে যখন বোরাকে চড়ে আসছেন মক্কা শরীফে এখানে আসা ফেরত আসার পথে আবার কিছু দৃশ্য দেখানো দেখিয়েছেন আল্লাহ যাওয়ার পথে কিছু দেখিয়েছিলেন মুস আল্লাহ নামাজ পড়ছেন ইত্যাদি মনে আছে তো কবরের মধ্যে এখন তিনি বলেন যে ফেরাত আসার পথে আমি যখন বাড়িতে মাঝখ থেকে মক্কায় আসি দেখতে পেলাম মারার তুবে ইরে বনি ফোলান আমি যখন ফেরত আসি একটা কবিলার পাশে দিয়ে আমরা আসছিলাম সে কবিলার কতগুলো পশু গবাদি পশু তাদের উট অথবা তাদের ছাগল ভেড়া এগুলো একটা বাতানো মতো ছিল এগুলো যখন পাশে দিয়ে আসছি তো বোরাকের নয় যে বোরাকের গতি ট্যাপেয়ে একটি এরা একটু ছত্রভঙ্গ হয়ে গেল এক তারা ভয় পেয়ে গেল কি যাচ্ছে এটা কি জিনিস বরাক কি যাতা জিনিস নাকি মানুষ দেখলে তো সব ফিট করে মরেই তো গরু সকল ভেবা চাকা খেয়ে এদের সাধুর চলে গেছে বাইর এবং এই যে ভেবা একটু খেয়ে বিক্ষিপ্ত হয়ে গেছে প্রাণীগুলো তার মধ্যে ওই বনি ফুলান এর অমুক কবিলার একটা উঠ একটু দূরে গিয়ে হারিয়েই গেছে বেসারা তাকে তো আর মালিকরা খুঁজে পাবে না আমি তাদেরকে ইঙ্গিত করেছি যে ওইটা ওই দিকে তারা পরে সেটা জোগাড় করে নিয়ে আসে। অল্প সময়ের ভিতরে এতগুলো কেমনি হয় ওই মেরা যে এতগুলো কেমনি হলো এখানে তাই হলো দুনিয়াতেও তুমি আকবাল তো হাতাই দেখুন তুমি দজনান অতবার আমি জানি কন্টিনিউ করছি মক্কর দিকে যখন দজনান এলাকার দিকে আসলাম একটা দাহাড়ের নামান সেখানে গিয়ে এক কবিলার পাশে দিয়ে যাচ্ছি তাদের অনেক গবাদি পশু গরু ছাগল বা ইত্যাদি উঠ এগুলা বাতান আছে আর ওই সময় তারা সবাই ঘুমিয়ে আসে মানুষগুলো আলহিবে তাদের একটা পানির পাত্র আছে খাবার পানির ছোট্ট একটা জগের মতো কিছু আছে তো ওটাকে তারা কাবার করে দিয়েছে কিছু একটা কারণ কাবার করে বললে তো আর খেতে পারে না যাই হোক আমি আসার পথে এখানে যখন ক্রস করি আমি একটি পিপাসার হয়ে গেলাম পানি খাইতে মনে চলে দেখলাম যে একটা পানির পাত্র জগের মধ্যে একটু পানি আছে তা ক্যাশার তো আহু আশারেফ তো মাফি তা আমি ঢাকনিটা সরিয়ে ওখান থেকে জগ থেকে বা যে পাত্রে পানি ছিল আমি পানি খেয়ে ফেললাম পানি খুব বেশি ছিল না একজনের পান করার মতাম করে ফেললাম এখন উনি যে ওদের পানি খাইলেন পারমিশন দিস এটা প্রশ্ন আসবে আচ্ছা পশ্চিম থেকে আমরা পরে যাইমা ঘর তাই তো আলাইহে কামা কান পানি খাওয়া করে আবার আমি সেটাকে কাবার করে ফেললাম আবার ঢেকে দিলাম পানি তো নাই কিন্তু আমি ঢেকে রেখেছি ও আলারা আসে জামালুন আখ আলহে আর তাদের ওই গবাদি পশুর ওই জায়গায় একটা উঠ ছিল স্পেশাল কালার তার রংটা ছিল একবারে এক কালার নয় কিছুটা সাদা এবং কালোর মাঝামাঝি সাদা কালোর মাঝামাঝি মিক্স হলে এই কালারকে কি কালার বলে ধূসর বলে নাকি মনে হয় ধূসর ধূসর রঙের একটা উঁট ছিল এটা সাধারণত উঁটের এরকম থাকে না দাঁড়িয়ে স্পেশাল দি একটা হয় তো একটা উঁট ওই রকম ছিল এবং এই পিঠে ছিল দুইটা তারা আসলে দুইটা বস্তা উটের পিঠে আছে একটা বস্তা হচ্ছে কালো রঙের আরেকটা বস্তা হচ্ছে একটুখানি সাদা উজ্জ্বল রঙের এটাও আমি নোটিস করেছি এগুলা পরে তিনি কাফের বলেছিলেন মক্কে আসার পরে আমি যখন ক্রস করি এগুলো দেখছি তোমার এগুলো কনফার্ম হইতে পারা ওকে তো এখন কথা হলো যে তিনি যে পানি খেলেন তো পানি খাওয়াটা কতটুকু যায় হয়েছে কারো অনুমতি ছাড়া তাদের খাওয়া যায় কিছু এটা হলো যে আরবদের একটা জেনারেল সিস্টেম ছিল যে তারা যেহেতু পানি সহজে পাওয়া যায় না তারা বাইরে এরকমভাবে পানি রাখতো পথচারী কেউ আসলে কষ্ট হলে যেমন পানি খেতে পারে যেখান থেকে পরে কনসেপ্ট এসেছে দেখবেন মুসাফের কে দিকে সাবিল দ্বারা ইঙ্গিত করা হয় তো এরকম তারা রাখতো এখনো আরব দেশে কোনো কোনো জায়গায় কোনো কোনো বাসার বাইরে ট্যাপ একটা থাকে পানি ছিং দেওয়া থাকে প্রতীকদের জন্য পথচারী পারাপার যারা করে তারা খাবে এবং লেখা তাকে মা উন মানে আছে ওদেরকে খামাখা ঘুমে থেকে জাগিয়ে ডিসার্ব করা দরকার নাই আর উনি তো একটা স্পেশাল জার্নিতে আসেন বরাক এই সহজ জিনিস নাকি তাদেরকে আবার বরাক দেখা যাচ্ছে তারা ভয়ে আবার মরেই যাবে যাই হোক এইভাবে করে তিনি মক্কা শরীরে পৌঁছে গেলেন কখন পৌঁছলেন সকাল হওয়ার দিয়ে পৌঁছে গেছেন রাত থাকতে থাকতে উনি পৌঁছার পরে সকাল হলো ভোর হল পরদিন সকালে তিনি বলেন লাম্মা কেন লাইলাতি ও আসবাহী মক্কা যে রাতে আমার মেয়ে রাজ হলো ইসরা হলো পরে আমি সকাল বেলায় মক্কা ভরে আমি ফেরত আসলাম আর আস আন্না দেবী আমি জানি যে এই যে ঘটনা আল্লাহ তো আমাকে এটা গোপন রাখতে বলবেন না আল্লাহ তো আমাকে এটা বলতে বলবেন আমি এখন কি করি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম বলি কেমন বললেই তো আমাকে বদ্ধ পাগল কি বলে দেখো এতদিন রা বলেছে এখন আমরা ভালোই পয়েন্ট একটা পাইছি এখন বলতে সুবিধা হবে এর মাথা খারাপ কিভাবে বলি এখন তাম শতক শুরু করে দেবে তারা ও আসমা তুমি আর আমাকে তারা বিশ্বাস করবেন ঘরে বসে এখন আমি বাইরে যাচ্ছি না দুশ্চিন্তাগ্রস্ত হয়ে চিন্তা করি আমি বসে আছি যে কেমনে কি করি আর আমি তো লুকাতেও পারবো না আল্লাহ তো আমাকে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে বলে দেওয়া আমি যা কিছু আল্লাহ আমাকে করান বলার জন্য আল্লাহ নির্দেশ দেন আমি লুকাতেও পারব না ফ্যামার আদুবল আবু জাহাল আমার পাশে এসে বসলো ফকাল মুস্তাহাজ ইয়া মুহমদ হালকানা মিনশ মোহাম্মদ আজকে তোমার কোন খবর আছে নাকি কিছু আছে আজকে নতুন কিছু আমার বেলা অবশ্যই আছে কিছু নাই মা হুয়া কো কি আছে কি নতুন কোনটা বি গত রাত্রে আমাকে ইসরা করা হয়েছে বিরাট এক সফর হয়েছে আমার দ্বারা ইলা আইনা কোথায় ইলা বাইতিল মেস বাইতিল মাখতেছে গেছি রাত্রে বাকিটা আর বলেন না যে মেয়েরা যে উপরে গেছি এর দূর বলেই তো থামানো যাবে না কারণ এসরা তো এর দুরি বাকিটা কি আবার এখন সকালে বলা আবার আমাদের এখানে চলে আস হোয়াট ইস ইট নাম হ্যাঁ অবশ্যই ফালাম ইরে আনি কাজ সে এখন ভান করলো তোমার আমি এটা বিশ্বাস করি না এটা তাকে ওনাকে জানতে দেন নাই কেন মনে হয় এদের জন্য বিশ্বাস করছে এভাবে ভাব দেখালো। তার উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি তার উদ্দেশ্য হচ্ছে আমি যদি অস্বীকার করে ফেলি সে ভয় পাবে এই কথা আর কাউকে বলবে না আমি তাকে সমস্ত মানুষের সামনে ধরবো আর এই তা পাগলের প্রলাপের মতো উল্টোপাল্টা কি বলে সবাই শুনুক তাহলে সবাই বলবে এতদিনে বুঝতে পেরেছি মোহাম্মদ আসলে সব উল্টা পাল্টা কথাই বলে বুঝে গেল সেই মানে অবিশ্বাস করে এটা ভাব দেখাল না কিন্তু তার প্লান করলো সে বললো তোমার লোকজনকে যদি ডাকি বিশেষ করে যারা ইসলাম কবুল করেছে ইতিমধ্যে আর অন্য তোমার বনি হাসেম তারা তোমাকে হেল্প করে তার বাকি লোকদেরকে নিয়ে আসি সবার সামনে তোমাকে যদি বলি কি কোথায় গেলাম গত রাত্রে কোথেকে ঘুরিয়ে আসলাম বলবা তো ঠিক না কি আবার কথা ঘুরাই বলবা তিনি বলবো আবু জাহাল বললো এখন বাইরে এসে সবাইকে টাকাটা দিকে আসো ইয়া আমরা সব করাই বংশা আস সবে দিকে আস এক জরুরি খবর আছে আল্লাহ তালা ওই তাকে দিয়েই কাজ করাচ্ছেন নবী করিম সাল্লাম যে কোনো জায়গায় বলবেন না মাইকে তো নাই মাইকে অ্যানাউন্স করবেন তাও তো নাই কানে কানে কয়েকজনকে বলবেন বলতে বলতে তো টায়ার্ড হয়ে যাবেন এখন সেই সব লোক জোগাড় করে নিয়ে আসে সবাই কি খবর কি খবর মহাম্মদের কাছে জরুরি খবর খবর আছে কি ব্যাপার আবু জালে দেয় সবাই ভিতরে কৌতূহল সবাই চলে আসলো এসে দেখে আবু জহাল আসে পাশে বসছে আর আবু জহাল বলেন সমস্ত মানুষের সামনে বলছেন নবী করিম সাল্লা সঙ্গে লক্ষ্য করে হাদিমা হাদা মোহাম্মদ কোথায় ই অতবার তুমি আমাদের এখানে আবার চলে আসবে বা হারি না হ্যাঁ তাই এই কথা শুনে এবার মোশেকরা এই তো তাদের হই হল শুরু হয়ে গেলো হাসা হাসি অট্ট হাসি দেখো এই যে পাগল হয়ে গেছে আর আমাদের প্রমাণের দরকার নাই হাততালি দিয়ে তারা বাহ বাহ খুব ভালো করেছ খুব ভালো মানে তারা মস্কাড়ি শুরু করে দিয়েছে এবং কে কেউ আবার তাদের মাথা হাত রাখছে দেখছো কি বলে পাগল হ্যাঁ বাহ ইয়াল রাশি হিটা আর্যবান মাথায় হাত রাখছে দেখো এই লোকটা একেবারে বদ্ধ পাগল হয়ে গেল কিনা আর এটা হয়ে গেছে এই ঘটনা কিন্তু বিরাট ফেতনা হয়ে গেল গোটা মক্কায় ছড়িয়ে পড়ল। পড়লো কাফেররা সত্যি একটা পয়েন্ট পেয়ে গেলো তো কিভাবে এই অপপ্রচার ছড়িয়ে দেওয়া যায় এমনকি তারা ধরে ধরে বিভিন্ন যারা ইসলাম কবুল করেছিলেন ইতিমধ্যে তাদের কাছে কাছে গেল। গিয়ে বলে শুনছ তোমার নবী মোহাম্মদ ইমান এনেছ তার খবর জানছো গত রাত্রে নাকি বাইতে মাখতে কি আবার ফেরত আসছে কয়শো মাইল এমন কি ইসলাম কবুল করেছেন এমন কিছু মুসলিমও অল্প কয়েকজন মোরতাদ হয়ে গেলেন কবে ও বুঝছি বুঝেছিলাম এটা ঠিক না আসলে মোহাম্মদ উল্টোপাল্টা কিছু করছেও না ঘটছে মাথা ঠিক নাই তারা অবিশ্বাসী হয়ে গেল কিছু কিছু তো সেই খবরটা আল্লাহ তালা আয়াতে দিয়েছেন সুরা আল ইসরার ষাট নম্বর আয়াতে এসেছে আমি আপনাকে এগুলোকে আমি কিছু লোকের জন্য ফেতনা বানিয়ে দিলাম তারা আমার কথা বিশ্বাস করে না করে না এই এই পরীক্ষায় কিছু লোকে ফেল করে ফেলল মোরতাদ হয়ে গেল এখন কিছু লোক চলে গেল কোনো জসে যে আবু আবু জাহাল নিজে গিয়েছে যে আবু বকরকে ধরতে হবে কারো সেই হলো তার মেইন সাপোর্টার প্রধান সঙ্গী তাকে যদি কনফিউজ করে দেওয়া যায় তো কাজ হয়ে গেছে মোহাম্মদের কাম শেষ আর বিশ্বস্ত আবু বকর মতে কেউ নাই আর তা আবু বকরাজের আনন্দ এখনো জানেন না সকাল সকাল তো খুব আর্লি মর্নিং তিনি দেখা এখনো হয়নি নবী কার্লা সঙ্গে বললো ইয়াবাক হাল্লা কা তোমার এই যে সাথী মোহাম্মদ তার কোনতে গিয়েছে সেকারে নামাজও পড়েছে ওরা যা মাকি ই নাকি আবার মক্কে ফেরত আমরা মিথ্যা কথা বানিয়ে বললাম না তোমার বন্ধুর নামে হা হুয়া যা ফিল্ম দেখো তুমি জিজ্ঞাসা করো ই হাত দেখবি হিন্ন সে অলরেডি তাকে ঘিরে ধরেছে সেখানে বলা করছে তুমি ডবল চেক করতে পারো উনি যদি বলে থাকেন অবশ্যই সত্য বলেছেন কারণ তিনি কোনদিন মিথ্যা কথা বলবেন না সকাল আসার দেখা লাইলেন এই পাই তুমি তুমি কি এটা বিশ্বাস করো যেমা ফিমা হু আবু আদমিক এতে বাইতিন্ত দুনিয়ার মধ্যে আছে আমি আর উপরে খবর আনে তা সেটা তো বিশ্বাস করি আর সে আজ যে খবর পাঠান সেটা তো আমি বিশ্বাস করি তো দুনিয়াতে। এখানে যাওয়া দা চাইলেন আল্লাহর আকাশ থেকে সে খবর অবিশ্বাস করবো কেন অতপর তিনি চলে গেলেন নবী করিম সাল্লামের কাছে আপনি বলেছেন যে এই আপনি গত রাত এবং এসেছেন সত্যি বলেছেন তো হ্যাঁ আমি বলেছি ফাকাল সাদাখা তাহলে ঠিক বলেছেন সত্য বলেছেন আর কোনো কথা নাই কেমনি গেলেন এত রাত্রে একটু বোঝাই বলবেন কোন তরিকা গিয়েছিলেন কোন আর্গুমেন্ট করেছেন না সঙ্গে সঙ্গে সত্তা আমি ঠিক বলেছেন আপনি সত্য বলেছেন আপনি কোনদিন মিথ্যা বলতে পারেন না কবুল করার জন্যই বাসাই করেছেন আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য টাইটেল হচ্ছে কি সিদ্ধি যে সত্য মানতে বিশ্বাস করতে একটুও হেজিটেশন করে না সত্যবাদী সত্যে বিশ্বাসই আপনি সেদিন থেকেই আবুকার সিদ্দিক হয়ে গেলেন এরপরে আসলো এখন কড়াইশ লোকেরা কি আর ছাড়ে নাকি এর আবহাওয়া বিশ্বাস করাতে পারে নাই আবুকারী যখন সঙ্গে কথা বিশ্বাস করেছেন এবং মেজরিটি মুসলিম যারা আছেন তারাও বিশ্বাস করবেন বোঝা গেল এখন তারা চিন্তা করলো যে সেই যে কথা বললো আর আবুকার বিশ্বাস করে এখন আমরা তাকে আটকানোর আরেকটা বুদ্ধি আছে সেটা কি তুমি কি আমাদেরকে পারবে পারবেলা কি রকম গেট কয়টা কোন দিকে কি দরদা কয়টা গম্বুজ কয়টা এগুলো কিছু বলতে পারবা বিস্তারিত বর্ণনা দিতে পারবা। তাহলে আমরা চেক করে দেখব আমাদের এখানে কেউ কেউ আগে জার্নিতে গিয়েছিলেন তাদেরকে ধরে নিয়ে আসবো তারা বলবে ভ্যারিফাই করবে তুমি ঠিক বলছো কিনা সেখানে ছিল মোতায়মেবিন আদি এই লোকটি আগে গিয়েছিলেন বাইতুল মিজিট করেছেন ভালো করে দেখেছেন উনি বললেন আনা আলম উন্নয় আমি সব খবর জানি ও কাইফুকু এর স্ট্রাকচার কি গঠন প্রকৃতি কি নিয়ে আসো বসি তার সঙ্গে ভ্যারিফাই করি সে যদি ঠিকঠিক বর্ণনা দেয় আমি বলতে পারবো ওয়া ইন ক্যান দেবান আর সে বর্ণনা ঠিক মতো না পারে আমি সেটা বলে দিতে পারব সামনে ওনাকে প্রশ্ন করছেন একটা একটা করে জিজ্ঞেস করেন কয়টা জানালো ওই লাইনে আছে কয়টা দরজা এদিকে আছে ইত্যাদি অনেক কিছু জিজ্ঞাসা করতেছে যে ফেল করেন দেখা যাক ওকে তখন বলেন যে আমি হেজা মাকামে ইব্রাহিমের ওখানে আসি তারা সবাই ঘিরে ধরে আমাকে জিজ্ঞাসা করতেছে কিন্তু দুই একটা দিন আমার কনফিউশন হয়ে গেছে এটা কিরকম ওটা বলতো কনফিউজ হয়ে গেছে আমি একটু আমার দ্বন্দ্ব লেগে গেছে মানসিক ভাবে আমি একটু একটু ভুলে গিয়েছি সেই দৃশ্যটা মা কুরেপ তে মেসলা হক যখন ওইটা আমি বলতে পারছি না একটু আমার কাছে মন থেকে চলে গেছে ওইটা আমার মাইন্ডে আসছে না এই সময় আমি এমন এক মুসিবতে পড়লাম হায় হায় তারা একটা পয়েন্ট পাওয়ার দরকার শুধু বলবে দেখো বলতে পারে নাই মিথ্যা কথা বলেছে এই কারণে আমি এমন ভয় পেয়ে গেলাম মনটা এত খারাপ হয়ে গেল ইন আলিলা কি করি এখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম আর এই মুহূর্তের মধ্যেই দেখতে পেলাম আল্লাহ আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমার সামনে উঠিয়ে নিয়ে আসলেন পরিষ্কার একদম সব দেখা যাচ্ছে যেটা জিজ্ঞাসা করছে সব দেখতে পাচ্ছি সব বলে দিল কোন আছে যে যে উদি আকিল চা সম্পর্কে নাকি তার সাথে তার ঘর বরাবর ওই দিকে আমার চোখের সামনে বাইন মার্কেজটা এভাবে দাঁড়িয়ে গেছে একদম আমি একেবারে টু দা পয়েন্ট সবগুলো আনসার করে দিলাম আর কোন হেজিটেশন থাকলো না যখন আমার কথা তাদের ইন্টারোগেশন শেষ হয়ে গেল মুশ্রিকরা এখন বললো মোতে আদি সহকারে সবাই বললো আমা আতুফা আসব বর্ণনা তো ঠিক মতে দিয়েছে দেখা যায় বর্ণনা ঠিক হয়ে গেছে কিন্তু হেদায়েত কি কবুল হচ্ছে নবী কার্লা তাদেরকে আরো বললেন শোনো এই তো বাড়িতে মাগতে বর্ণনা পেয়েছ আমি পথে আসতে কি কি দেখেছি কি কি ঘটনা দুই একটা তোমাদেরকে বলি তাদের যে পশু গবাদি পশুগুলো যে জায়গায় আছে ওদের মাঝখান আমি ক্রস করছিলাম তাদেরকে ওই জায়গায় দেখে এসেছি এবং আমার বোরাকের আওয়াজে চলার গতিতে তারা ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে গেল এবং একটা উঠ একদিকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল দূরে তারা খুঁজে পেত না আমি সেখান থেকে পান করেছি এবং তাদের ওই উটের পালের মধ্যে একটা উট এই কালারের আছে স্পেশাল কালার ধূসর রঙের জিজ্ঞাসা করে কনফার্ম করো আর সে উটটা আসতেছে আসার পরে আমি যেগুলো বললাম ওদিকে জিজ্ঞাসা করবো এই সময় ঘটনা ঘটেছে কিনা তারা শুনতে পেয়েছে কিনা যে তাদের উটের পাল সতর্ভঙ্গ হয়ে গেছিল হঠাৎ করে রাত্রের বেলায় একটা উট একদিকে দড়ে পালিয়ে যাচ্ছিল এবং একজনে আওয়াজ দিয়েছে তাদেরকে যে উটটা ওইদিকে পালিয়ে যাচ্ছে ওইদিকে তোমাদের উটটা এগুলো জিজ্ঞাসা করবো তোমরা তারা পরের দিন আসলে যখন উটগুলো আসলো আসার পরে ঠিকই তারা দেখলো ওইখানে ধূস রঙের উট আসে তাদেরকে জিজ্ঞাসা করে তাদের পানি খেয়েছিল কিনা গ্লাস খালি পেয়েছিলাম তারা আরো বাইরুন আমাদের একটা দৌড়ে আরেক দিকে চলে গিয়ে আমাদের দৃষ্টিরা এক লোক আওয়াজ দিয়ে বলল আমাদের কানে আসলো ইয়া উনা ইলাহি হাত না যে ওই দিকে তোমাদের উঠটা সেই উটটাকে আমরা উদ্ধার করে নিয়ে আসলাম্মুল্লাহ আলিসাম আশ্চর্য হয়ে গেল সাংঘাতিক সব তো মিলে যাচ্ছে এগুলো তাদেরকে সীমা লঙ্ঘন দুশ্মনি আরো মনে হয় বাড়িয়ে দিল আর নবী করিম সাল তিনি এর চেয়ে বেশি মেয়েরাদের কাহিনী তাদেরকে বলেন নাই পরে সবকিছু লেট ও এখন আসেন যে এই হাফেজ কালানি রহমতুল্লাহ আলী শরীফের ব্যাখ্যা লিখেছেন ফচল বা তিনি এই মেয়েরাজের হাজিফের এগুলো সামনে রেখে কিছু জিনিস আমাদের জন্য নিয়ে পেশ করেছেন মেয়ের জানি দেওয়া আসা ইত্যাদি এক নম্বরে বলেছেন যে আকাশগুলোর মধ্যে অনেকগুলো গেইট আছে প্রত্যেকটি আসমানে গেইট আছে আলাদা সেখানে গার্ড দেওয়ার জন্য সিকিউরিটি আছে এটা প্রমাণ হয়ে গেলে ফেরস্তা দ্বারা ঠিক আছে দুই নম্বর হলো যে গেইটে কোনো জায়গায় ঢুকতে হলে পারমিশন নিতে হয় এটা লেসন আমরা পেলাম কারো বাড়িতে হুট করে ঢুকে যাইতো নাই আমাদের দেশে গ্রামের বাড়িতে কি করতো জানেন এরকম করছে কোন খবর নাই এই যে না করে ঢুকে ঠিক না এটা একটা পাওয়া গেল আর যখন জিবুল্লা সাল্লাম নক করেছেন নখ করার সাথে জিজ্ঞাসা করেছেন যে কে তখন জিবরিলাম কি জবাব দিয়েছেন যে আনা জিব্রিল ও মাই মোহাম্মদ সাল্লাহাম আমি জিব্রিল সঙ্গে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সালাম নাকি জবাব দিয়েছেন আমরা আমি তো এখান থেকে লেসেন হলো যে কে রাতের বেলা অনেক সময় কেউ যদি বলে দরদা খোলো কে আমি এরকম বলে না আমি কে তা আমার এক আত্মীয় ছিলেন মুরব্বী দাদা সম্পর্কে হয় তো উনি এরকম খুব বড় নাম ছিলেন আমি তো আরেক আমি তো নাম বলতে হবে নাম বলতে হবে ওকে তারপরে এখানে আরেকটা শিক্ষা আছে যে ওনারা সালাম দিয়েছেন আমরা ডিসকাশন করতেছিলাম জিবর আলাই শ্রেষ্ঠ লিডার নবী মোহাম্মদ নবীদের লিডার ওনারা সালাম দিলেন তার কারণ কি যিনি আসেন আগন্তক তিনি সালাম দিবেন যারা বাড়িতে আসে ঘরে আসে বসা আসে তাদেরকে এরপরে ওনারা ওয়েলকাম করেছেন মানে আসেনি প্রত্যেকটি নবী প্রত্যেক ফ্রেস্তা ওয়েলকাম করেছে তাহলে এরকম সম্মান মেহমান আসলে একটু তাদেরকে ওয়েলকাম করা একটা ভালো জিনিস এখন কেউ আসেন নাকি সারা গুমরো করে একটু ওয়েলকাম করে না কেউ কেউ আসে আর ওয়েলাম করেছেন মানে অনেকক্ষণ ধরে বিনিময় করে আর আমি দেখছি সবচেয়ে বেশি কুশলাদের বিনিময় করে সুদানিজাল কন্টিনিউ করে আমি মাঝে মধ্যে তামসা দেখতাম শুধু আমি আমার রুম ছিলাম এখন লেখাপড়া প্রায় পাঁচ মিনিট এই মানে ওয়েলকাম চলতেছে তিনি বলতেছেন তিনি জবাব দিচ্ছেন তিনি বলছেন তিনি জবাব দিচ্ছেন মানে পাঁচ মিনিট প্রায় আমি হতবাক আমাদের আমরা ওয়েলকামের দিক থেকে একটু বহিল এত বেশি হাসি মুখে অনেকের সাদরে বরণ করা খুব একটা হয় না জেনারেল কালচার ইজ ভেরি পুয়োর আর সুক্রিয়া নানের ক্ষেত্রেও পুয়ার কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে ধন্যবাদ একটা শুদ্ধ বাংলায় আছে কয়জনই ব্যবহার করে। আমাদের মধ্যে পাওয়া গেল এরপরে হল যে নবী করিম সাল্লামকে ওয়েলকাম করেছেন যে উনি সবচেয়ে উত্তম মেহমান এসেছেন অ্যান্ড এটা কি একটু প্রশংসা হয়ে গেল না একটু মুখের উপরে প্রশংসা করা কি আইজ আছে যাদের সত্যি আল্লাহ তালা স্নান দিয়েছেন একটুখানি স্বীকৃতি দেওয়ার মধ্যে এমন কোন গুণা নাই খুব বেশি তেল মারার কাজ না করলে হয় আর কি তেল মারা মারি বুঝেন তো না করলে হলো কিন্তু একটু তাকে ওয়েলকাম করা আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে আমরা এত খুশি হয়েছে আজকে আলহামদুলিল্লাহ গরিবের দুয়ারে হাতির পড়া বলে নাকি মানে কিছু একটা সম্মানিত লোক একটু ওয়েলকাম করার মধ্যে এর সম্ভাষণ করার মধ্যে কোন অসুবিধা নেই তবে এটা করতে গিয়ে আমাদের দেশে আবার একটা নকল জিনিস আছে এরপরে ইব্রাহিমকে দেখতে পেয়েছেন হাদিসে এসেছে তিনি বাইতে মামুরের হেলান দিয়ে বসেছিলেন কেউ যদি কাবাগরে হেলান দেয় এইটা বসা যায় নবী করিমস্লা কাবাগরে হেলান দিয়ে বসেছিলেন যে ও হেলান হয়ে গেলে এমন কিছু না অবশ্যই এখন তার হেলান দেওয়ার সুযোগ পাবে না মানুষের যে অবস্থা ভিড় আহ তার মধ্যে আরেকটি কথা আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাতের বেলায় সফরটা আল্লাহ তালা করিয়েছেন দিনের বেলায় করার নাই কেন তাই না তো রাতের সফরটা আসলে অনেক ভালো সফর হয় একটি হাদিস নবী করিম সালাম বলেছেন যারা লম্বা সফর করবে তোমরা আলাইক বিদ্যুল রাতের সফর করবে রাতের সফর করা একটু রাতের সফর করলে সুবিধা কি জানো মরুভূমির মধ্যে বিশেষ করে আরব দেশে ঠান্ডা তা দুপুরে গরমের মধ্যে পারা যায় না রাতের বেলায় চলতে একটু কষ্ট কম হয় ফা আর দত্তাই রাতের বেলায় জমিনটা রাস্তা মনে হয় যেন ছোট হয়ে আসে রাতের বেলায় সফর করলে বরকত হয় বেশি বিশেষ করে দলে কালকে আমাদের একটা আলোচনা ছিল ইংলিশে এখানে একজন আরব বলছিলেন গত রাতে যে এখনো আরব দেশে যারা রাতের বেলায় চলে তারা বলে যে রাত্রে চলার মধ্যে সময় অনেক বরকত হয় রাস্তা তাড়াতাড়ি আগায় দিনের তুলনায় তো আল্লাহ তালা এত বড় জানিয়ে নেবেন রাস্তা তো অনেক দূর ওই জন্য আল্লাহ তালা রাতের বেলায় নিয়েছেন